السلام علیکم ورحمت الله وبرکاته إن الحمد لله نحمده ونستعينه <تصفيق> ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى <تصفيق> عليه وعلى آله وصحبه وسلم تسليمًا قذيرًا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان <تصفيق> <تصفيق> <تصفيق> ومن شاهد منكم الشهر فليسهم ومن كان مريدا أو على سفر فعدت من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكمل العدت ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিতৃমণ্ডলী আল্লাহবুলের প্রশংসা এবং শেষ নবীনবী মাহমুদুর রসুর সালি সালামের উপর সালাতাম সন্নতি খুদ্াই পেশ করার পরই আজকে আমাদের ধারাবাহিক আলোচনা প্রথম রমজান জুমা বার চোদ্দ শেখ চল্লিশ হিজির মোতাবেক চব্বিশে এপ্রিল দুই হাজার বিশ আলোচনার বিষয়বস্তু এমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন সালি আল ওসাইমিন রাহমতুল্লা আলীর কিতাব মজালিসুর শাহ রহমানের চতুর্থ বিষয়বস্তু শেখ বলছেন আল মজলসুর রে ফু হুক ফি চতুর্থ মজলিস রমজানের কেয়ামের বিধান সম্পর্কে এ কেয়ামের বিধানের সাথে সাথে শেখ কেয়ামের ফজিলত আর অন্যান্য আহকাম মাসাইলও বর্ণনা করেছেন বিস্তারিত যথাসাধ্য সংক্ষেপে তার কথাগুলি সবগুলি পেশ করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলম যেন আমাকিয়ের দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেক মমিন ভাই বোনকে যে যেখানে আছেন তাদের কাছে বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা তাদের কাছে আল্লাহ রবুল্লা আলমীন কোরআন সুনার দাওয়াত যেন পৌঁছিয়ে দেন এবং নির্ভেজাল কোরআনার অনুসরণের প্রত্যেক মুসলিম ভাই বোনকে তৌফিক যেন দান করেন আলোচনার বিষয়বস্তু যেমন বললাম রমজান মাসের কেয়াম অর্থাৎ তারাবীর বিধান এই রমজান মাসের কেয়ামের পাঁচটি নাম গত গতকালকেও আলোচনায় বলেছি कैम रमदान जेमन हमकाम यकमे क्या लल जेहे रतर दीर्घ समय दाड़िए सलादायर नाम क्याल सलाद नाम सलाइल एर नाम हेहरुद्जुद मैंने घोम परित्याग कर सलाद मानुष घोम पर दीर्घ समय परितगरा तारावी जे नाम रमजान मास रमजान मासन सला तेरे तरह ख्याति पे ताराविर नाम अदिकाश मानुष बेसि এ তারাবি বা কেয়ামের রমদানের বিধিবিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে শেখেব সাইম রহমতুল্লাহ আলী আল্লাহ রবুল্লা আলমীর প্রশংসা এবং রসকুরল্লাহ সাল্লা সাল্লামের উপর সালাত সালামের পরে সাহাবাইকার খুলাইফর তাদের যেন নেকর পরে বলছেন যে ভাইরামার আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের জন্য বহুমুখী এবাদত বন্দেগীর নিয়ম নীতিমালা প্রণয়ন করেছেন শরীয়তে एक रकमत नहीं बहुमुखी एबाद दान कर ज प्रत्येक प्रकार एबादत किचु अंश एक, एक, एक, एक जो बंदा निजेज़ बरद्द करते प्रत्येक एबादत बहुमुखी इबादत हम बहु रकमेर एबादते एक बंदा अंश नीते पर एक सूज द्वित विषयट रही है से एक रकम एबादत जदि हम मानुषेर एगामी आत बर अनेक समय चले आसत कारण एक रकम क्या एक ही रकम खबर दावर एक ही रकम जीवन जापन मानुष के पचंद है ना बरक्तिकर मानुषर है जार फले तो सेल परित्याग करत और तरफ भाग्य भाग्य खराब होत जे सब इबाजत मंदी आल्ला रबुल्ला आलमीन तरह शरियते हमें আ দান করেছেন বিধিবিধান হিসাবে সেগুলির বেশ কিছু রয়েছে ফরাইজ ফরোজ। ফরোজগুলির ক্ষেত্রে কোনো রকমের ঘাটতি করা বা ত্রুটি করা জায়জ নাই সে বলছেন ওজায় আল মিনহা ফারায়ুজুল নাকা ওয়ালাল ইখলাল তাতে না কোনো রকমের ঘাটতি জায়জ ফরজে আর না কোনো রকমের তাতে কোনো রকমের ত্রুটি করা যায় যেভাবে আল্লাহ রবীন্দ্র এবং তারসুর নির্দেশ দান করেছেন এবং নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন সেইভাবে সেই পরিমাণ সেই নিয়ম আদায় করতে হবে নওয়াফেল আর কিছু এবাদতবন্দিগ রয়েছে নওয়াফেল যেমন সালাতের ক্ষেত্রে রয়েছে তেমন জাকাতের ক্ষেত্রে রয়েছে সাদাকাত তেমনই রয়েছে সেয়াম রোজার ক্ষেত্রে রয়েছে তেমনই হজের ক্ষেত্রে রয়েছে पूर्णता अर्जन सम्भव है गुरुपूर्ण एक सलाद আল্লাহ রব্বুল আলমিন ফরজ করেছেন এই সলাতের মধ্য থেকে খামসলাত পাঁচ অক্ত সলা ফিলিয়াম দিনে রাতে পাঁচবার বাস্তবে আদায় করতে হবে পাঁচ অক্ত বা খামসি ফিল মিজান কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের যে বিচার দিবসে দাঁড়ি পাল্লা কায়েম হবে সেখানে নেকির পাল্লায় পঞ্চাশ হিসাবে গণ্য হবে পঞ্চাশ অক্তের সব আল্লাহ রবুল আলমিন দেবেন এই ফরজের পরে আল্লাহ রবুল্লা আলমিন এবং তারসুসল্লাহ আলী আসসাল্লাম বেশি বেশি নফল সলাত আদায়ের জন্য উৎসাহিত করেছেন যাতে করে এই ফরজগুলিকে পরিপূর্ণ করা সম্ভব হয় ফরজগুলিতে কোনো রকমের ঘাটতি ত্রুটি থেকে গেলে কোনো দিক থেকেই থাক না কেন সেগুলির ঘাটতি ত্রুটি পূরণ করা সম্ভব হয় এবং তার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য অর্জন করা সম্ভব হয় এই সব নফল ফরজ ছাড়া অতিরিক্ত যেসব সালাত রয়েছে সেগুলিকে আমরা সোননাতে মহ্কাদাই বলি মা গায়ে মহক্কা বলি সোননাতে রাতেবা বলি অথবা তাহাজুদ বলি আর তারাউই বলি আর সলাতোহা বলি আর এমনি নফল বলি সবগুলি হচ্ছে নাওয়াফেল নাওয়াফেল মানে হচ্ছে জায়দ অতিরিক্ত কিসের অতিরিক্ত আলাল ফরাইজ ফরজের অতিরিক্ত फरजिक्तव सलात रही सला सला है इसब सलाट्टी गुरुत्वपूर्ण सलााथ हे सुनाते रात फरज सलाज सला सम्पुक्त सेगल किरज सलाते आगे आदाय करते हैं कि आदाय करते हैं ताकत दई रखात फजर सलारज सलात पूर्वे চার রাকাত জোহর সালাতের পূর্বে দুই রাকাত জহরের পরে আর মাগরে পরে দুই রাকাত এসার পরে দুই রাকাত এই হচ্ছে বারো রাকাত সন্নাথে রাতে বা যেটাকে আমার দেশের মানুষ সূক্ষ্ম কথা সোননাথে রাতে বা অমিনহা লাইল আর কিছু সালাত রয়েছে রাতের সালাত দ্বিতীয় তৃতীয় যে বিষয়টি এখানে আলোচনা করব সেটা হচ্ছে লাইল সালাতুল্লাথের সালাত এই রাতের সালাথের পাঁচটি নাম বললাম যেই সলাথের আল্লাহ প্রশংসা করেছেন যেই সালাত যারা কায়েম করবে যথাযথ ভাবে তাদের আল্লাহ প্রশংসা করেছেন কোরআন করিমের বিভিন্ন আয়াতে তার মধ্যে সুরা ফিরফুর খান আয়াত ছয়চল্লিশ মহান আল্লাহ এর সাদ করেছেন বললে যারা তাদের প্রতিপালকের সামনে রাত কাটাই সুজ্জাদান শেষদাই অবনত হই ওয়া কেয়ামা আর দণ্ডায় হই আল্লাহর সামনে শেষ লুটিয়ে পড়ে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি আর এভাবে তারা এ রাত যাপন করে বা রাত কাটায় তাহলে তাদের রাত শুধু ঘুমে আর খেলাধুলা আর গল্প কাটে না বরং যারা নেক মানুষ জান্নাতি এবাদুর রহমান রহমানের সৎ বান্দা তারা সেজদাই পড়ে থাকে রাতে আর দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তে করতে থাকে আল্লাহ প্রশংসা করেছেন তাদের আল্লাহরব্বুর এইরকমই সুরায় সেদার আয়তন ষোল ও সতর সাদ করেছেন তাতে জাফা জুনুব আনিলামা অমিম্মা রাজা তাদের পার্শ্ব দেশে বিছানা থেকে আলাদা হয়ে যায় অর্থাৎ বিছানায় শুয়ে থাকে না তার বিছানা থেকে লাভ দিয়ে উঠে যায় কি জন্য এত ওনার অব্যাহম তাদের প্রতিপালককে ডাকার জন্য তাদের প্রতিপালকের কাছে দোয়া করার জন্য খাও খাও ওয়াতামা প্রতিপালকের পাকড়াওয়ের ভয়ে এবং তার রহমতের আশায় অমিম্মা রাজাক ফেকন এবং আমি তাদেরকে যা দিয়েছি উপজীবিকা হিসাবে তা থেকে তারা খরচ করে থাকে আল্লাহর এই প্রশংসা করার পরে না রাত কাটায় এবং রবের সামনে সেজদাই এবং এই তাহাজুদের সলাতে তারাবের সলাতে তাদের জন্য যে কি আল্লাহ লুকিয়ে রেখেছেন जाते करी अल्ला कानु या नेक, नेक बदौलय এই ছিল কিছু আয়াত এছাড়া কোরআনিক সুরে মুজমেল্লা সুরা বিশেষ করে কিয়াম সম্পর্কে এই রকমই রয়েছে অমিন আল্লাহ ফতে বেহিনা আসা আজা মামা মাহমুদা যদিও সরাসরি এখানে সম্বোধন রয়েছে সুর সাল্লামকে কিন্তু পরোক্ষভাবে তার উম্মতকেও সম্বোধন রয়েছে এইভাবে আল্লাহ রবুল আলমিন রাতের সলাতের বড় প্রশংসা করেছেন রাতের সলাৎ যারা আদায় করে অর্থাৎ তাহাজুদের সলাৎ তারাউর সলামদান তাদের আল্লাহ প্রশংসা করেছেন হাদিস এর সাদ করেছেন ফরুজ সোলাতে বাদ আল ফরিদা সলাতুল্লাঈ সবচাইতে উৎকৃষ্ট সলাত ফর সলাতের পরে হচ্ছে রাতের সলাৎ অর্থাৎ তারাউ বা তাহাজুদের সলাাত তাহলে এই হাদিস দ্বারা दुटो विषयम एक विषय जानल सब चाहते उत्कृष्ट सलाद हरज सलाद सब चाहते उत्कृष्ट उत्तम सलाात हम फरज सलाद ये जहर सलाद असर मागरेब ईशा फजर ए रखार सलाद सब चाहते उत्तम नवाज आल्लर का तरह हे फरजर परला रत नम्बर सब चाहते उत्कृष्ट सलााद हम रे सलाहजुद जै नामी ना क्या ये सलााद একটি সালাতের নাম কথাগুলি বলে আফসু সালাম তোমার সালামের প্রচার প্রসার ঘটাও বেশি বেশি সালাম করো মানুষকে ওয়া তেম তাম এবং মানুষের খাদ্যের ব্যবস্থা কর। মানুষকে খেতে দাও জি বর্তমান हता सारा विश्व मानुष अंश कर्महन पड़े सच्छल व्यक्ति तरज तेरह मानुष एलकार मानुष ग्रामे मानसल मानुष जे, जे, जे जो जाना अभावी अभाव होते तरह खाद्य व्यवस्था कर आल्लारज कर मानवजात मानुषिक संकट दूर दारिद्रमोचन कर उद्देश्य सालाम प्रचार प्रसारे मध्यमे सामाजिक सुसम्पर्क मजबूत कर उद्देश्य आत्मये जरूर रक्त सम्पर्क रही तरह सुर्क राखबूत कराट रखा जाते परिवार सम्पर्क रवनति ना घटे जन आत्मय खबर तर जो रखते माझे मध्य एवं जे रखे तरफ प्रयोजन से प्रयोजन गिथासाध्य मेटर जन् सचे होते व्यक्ति जीवन संस्कार संशोधन आत्मार परिशुदर चार नम्बर उपदेश वसल्ल वेम मानुष जख रोक घुमाय तक तुम्हरा रतरे जुधर सला सलाद पढ़िओ क्याल क्यादान पढ़ी কি হবে তোমাদের আত্মার পরিশুদ্ধ হবে তোমাদের ব্যক্তি জীবনটা সুন্দর হবে তোমরা পাপ মুক্ত হইতে পারবে তোমরা থাকবে আর তাদের জন্য বলছেন যে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা রাতে সলাৎ পড়িও তাহলে এই চারটি কাজ যদি তোমরা করো তাহলে কি হবে ব্যক্তি জীবনের সংশোধন হইলো परिवारिक जीवन संशोधन संकट दूर दारिद्रो सामाजिक जानना सलमे तुम्हारा सही सालामना प्रवेश करते चार नम्बर जो विषय রাতের সালাতের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উত্তর যেই সালাদকে আমরা বেতর বলে থাকি ওয়াউজের ওয়ে ওয়ে যেহেতু বাংলায় হয় না সেই জন্য ব করে দিয়ে বেতর বলে থাকি আমরা সেটাকে আসল শুদ্ধ হচ্ছে উত শব্দটি ওয়াতর মানে বেজোড় অশাফিওয়াল ওয়াত্রে সোরাই ফাজ রয়েছে আর উতর মানেও বেজোড় তো বেতরের ভিতরের অর্থই হচ্ছে বেজড় তো বেতরের সলাদকে বেতরের সলাতে এই জন্য বলা যায় সেটা বেজোড় সেটা রাতের সলাতের বেজড় যেমন সারাদিন সলাত আদি করে মাগরে তিন পড়লেন বিতরণ দিনের সলাদগুলিকে বেজড় করে গেলেন ওই জন্য ওই যতগুলি সলাত আদি করলেন দুই দুই চার চার করে আর তারপরে শেষখানে বেতর পড়লেন আর তারপরে আপনি আপনার সলাদকে কি করে দিলেন তাহলে এক রাখাত বেতর আছে যারা এক রাখাত বেতর অস্বীকার করে তারা হাদিস অস্বীকারী জি তারা অনুসারী নয় তারা বিদাত স্পষ্ট হাদিস অস্বীকার করে আশা রাখাতেন আর সর্বর্ধে বেতরের সংখ্যা হচ্ছে মিলিয়ন নাই শুধু এক রাখাত বেতর পড়তে পারবে কারণ লেকাউল্লা সাল্লাম বলেছেন কেউ যদি পছন্দ করে যে এক রাখাত বেতর পড়বে দেখেন এক রাকাত বেতর পড়তে চাই তাহলে তাকে বেতর পড়েছেন যেমন সাল আলী সাল্লাম বলেছেন মান আহবাহ ফালিয়া ফাল কেউ যদি তিন রাকাত বেতর পড়া পছন্দ করে ফালিয়া ফালি সেটাই করুক কেউ আবু দাউদ্দনা হাদিস আর কেউ যদি পছন্দ করে যে আমি পুরো বেতরটা এক সালামে পড়ব সেটাও করতে পারবে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী উমর আল্লাহ বর্ণনা করেছেন তিন ডাকাত বেতর কেউ যদি পড়ে আর শেষখানে যদি সালাম ফিরে সেটাও করতে পারে ওয়াইন আহাতেন আর তিন ডাকাত বেতর একটা তো হল পড়ে নিলার পরে বসবে না বসে হানাফি ভাইরা বা বোনেরা এটা করবে না এটা নয় বরং এটা বর্জন করবে মাগরে সদৃশ্য করতে নিষেধ করা হয়েছে আর এখানে স্পষ্ট ইমাম তাহাবির আহমদুল্লাহাদিস নিয়ে এসছেন আর ইমাম তাহাবি হচ্ছেন মহাদ্দ হানাফি মহাদ্দিসেস আর তারপরে হানাফি ভাই বোনেরা এই মশাল ক্ষেত্রে ভুল করে থাকেন যে বেতরকে মাগরিবের মতো করে পড়ে থাকেন দুই রাকাত পড়ে বসে না তারপরে উঠে আবার একেবারে শেষখানে সালাম ফিরলেন মাঝখানে দুই রাকাতের পরে না বসেছেন না সালাম ফিরেছে ওয়াই আহ্বাসাল্লাহ রাকাতাল্লাম আর যদি কেউ পছন্দ করে যে দুই রাখাত পড়বো আর তারপরে সালাম ফিরে দেব সোম্মা সাল্লা সালে তারপরে তৃতীয় রাকাত পড়ব এটাও করতে পারে সৌদি আরবে আর আরব দেশগুলিতে এটাই প্রচলন রয়েছে দুই রেখাত পড়ে সালাম ফেরা তারপরে এক রেখাত পড়া তাহলে পড়ার বিভিন্ন তরিকা আমরা জানতে পারলাম তিন রেখাত পড়লে দুটো তরিকা হচ্ছে সহি আর শুধু এক রাখা পড়া যেতে পারে তাও আমরা জানতে পারলাম এমাম বোখাই রহমহল্লা বর্ণনা করেছেন আব্দুল্লাহিন্ন ইউসাল তিনি দু আর এক সালাম তারপর যে সালাম ফিরতেন বেতরে আহ মাঝখানে নিজের ছেলে বা পরিবারকে কোন প্রয়োজনের হুকুম করতেন যে এটা করো এটা করো এটা জিনিস নিয়ে আসো মাঝখানে কেউ আর পাঁচ টাকা তো বেতন পড়তে পারেন তাহলে পাঁচ রাখা বেতন পড়লে কি বলে ফাইজু আল্লাহ আকাতে একটানা পড়ে চলে যাবেন মাঝখানে বসবেন ও না দুই রকাতে বসবেন না চতুর্থ আকাতে বসবেন আর শেষখানে সে তাই করুক আয়সী আল্লাহ থেকে বর্ণিত হাদিস আরো রয়েছে তিনি বলছেন কানা নবীসালে নবীকারিম সাল্লা রাতরে সালাত করতেন সালাত আশারাতারা কাতাত তারা সুর উল্লাস কখনো কখনো যদিও অধিকাংশ কখনো কখনো আবার কেউ কেউ সুর উল্লাস আবার কেউ কেউ বলছেন যে এশার পরে যে দুই রা কাজ রাতে ওটা দিয়ে তেরো তো এই বিভিন্ন মতগুলি রয়েছে কিন্তু এমনিতেও এসার এর পরে সন্নাতে ছাড়া আর বেতরের পরই যদি কেউ চাইবে সেটা মধ্যে পাঁচ রাখাত বেতর পড়তেন এ পাঁচ রকাতের কোনটাতে বসতেন না একেবারে শেষ রকাত ছাড়া তারপরে একটা না পড়ে গিয়ে আর তারপরে চায় তো সাত রাখাতে বেতর পড়তে পারে একটা না পাঁচের মতো যেমন আল্লাহ থেকে বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন কান্নাল তার মানে একটা না সাত রাকাত করে নিতেন এ হাদিসটি রাহু আহমদাজ ইমাম আহমদ মুসনে আহমদে বর্ণন করেছেন সোনান রয়েছে আর সোনানি হাদিস রয়েছে নয় রাখাত আর সালাম ফেরার পরে তারপরে এক রাখাত পড়বে বলছেন লাসো বা সালাম ফিরবে না আর পড়বে আট রাকাত পড়ার পরে আর তারপরে তখন তাহলে কেউ যদি মনে করে যে রকম করবে তাহলে আট নয় ভেতর বেতর পড়বে তাহলে তার জন্য তরিকা হচ্ছে যে আট রাখাত পড়ে আত্মা করবে কিন্তু সালাম ফিরবে না আত্মাসাহুদ পড়ে তারপর উঠে যাবে তারপরে এক রাখাত পড়বে বলছেন সেখানো সামিন শাহুদ অষ্টম রাখা দিকে তা শাহুদ করবে দোয়া করবে সোমবার একমো তারপর দাঁড়িয়ে যাবে ওয়ালাই ওসাল্লেমো সালাম ফিরবে না ফাইয়োসালি তা আসে আর নবম রাখাত করবে। তাহলে নয় রাখাত বেতর পড়ার তরিকা আবার বলছি যে আর্ট রাকাত পড়ে আত্মাহাত পড়বে আর আত্মাহাত পড়ার পরে যদি কিছু দোয়া করতে চাই দোয়া করবে আর দরুদ্দ ইব্রাহিম পড়বে আর তারপরে পড়া জায়জ আর তারপরে উঠে যাবে সালাম না ফিরে তারপরে নবম রাকাত পড়বে ওয়েত শাহাদ পতা শাহদ পড়বে দোয়া করবে দরুদ্দ ইব্রাহিম পড়বে আর তারপরে ওইসাল্ল সালাম ফিরবেই এই মর্মে হাদিস হচ্ছে আয়সাদ আল্লাহ তাল আনহার দলিল তিনি বলছেন রসুর উল্লাহামের বেতর সম্পর্কে বলছেন বেতর পড়তেন কখনো কখনো সবসময় একই রকম করতেনা তিনি অষ্টম রাখাতে গিয়ে বসতেন তাহলে দুইও বসতেন না চারও বসতেন না ছয়ও বসতেন না আটে গিয়ে বসতেন ফেয়াজ তারপরে এতে আল্লাহ রিকে রাজকার করতেন ওয়াই আহমদ উপর করতেন মানে আত্মহাত করতেন ওহো তার কাছে দোয়া করতেন বোঝা গেল আর দোয়ার মধ্যে ইব্রাহিম ও দোয়া আর তারপরে অন্য দোয়া পড়া যেতে পারে ইস্তি আজ দোয়াগুলি পড়া যেতে পারে দোয়া মাসুরা যেকোনো দোয়া করা যেতে পারে সোম্মা ইয়ান হাজো তারপরে দাঁড়িয়ে যেতেন ওয়ালাই সাল্লাম সালাম না ফিরি সোম্মাইয়াকোমো আর তারপরে দাঁড়িয়ে ফায়ুস আল্লি তাসিয়া নবম রাকাত পড়তেন সুম্মাই এখন নবম রাকাত পড়ে বসতেন ফায়দ করো আল্লাহ রিকে রাজগার করতেন প্রশংসা করতেন মানে তা শহুদ পড়তেন দোয়া করতেন সুম্মা সুম্মাই ওসিলিমান তারপরে এমন ভাবে সালাম বলতেন যে আমরা শুনতে পেতাম সালাম আমাদেরকে শুনিয়ে ফিরতেন হাদিস রাহু আহমদ ও ইমাম মুসলিম এবং ইমাম আহমদ রহমা মাল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তো নয় রাকাত বেতরের হাদিস হয়ে গেল मनारो रेतर फाइन अहब्बा सालकोले रखा जो पचंद कर, कर सालाम फिर तो यह रही करा वाहेदा तो पांच सालाम दस रखा पड़े और एक रखा बेतर पड़े কারণ আয়সী আনহা থেকে হাদিস বর্ণিত রয়েছে তিনি বলছেন কাননী মালাত আশার নবী করিম সাল আলী ওর আমল ছিল যে এসার সলা থেকে ফারেগ হয়ে এল আল ফজরে ফজর পর্যন্ত এহদা আশারাকাতন এগারো রকাত পড়তেন আবার বলছি এশার থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনি এগারো রাগা সলা করতেন এই এগারো এক টানাও পড়া যেতে পারে এক নাগারে আবার যেতে পারে এই রকম যদি মনে করো দুই রাখাত পড়লাম তারপরে কোন কাজকর্ম করলাম তারপরে আবার পড়লাম চার রাখাত করলাম আবার চার রাখাত পড়লাম যেমনটা ইচ্ছে ভেঙে ভেঙেও পড়তে পারে ইউসালে বাইনা করলে রাখা তাই প্রত্যেক দুই রাখাতে সালাম ফিরতেন আর সালাম ফির ওয়াইউ রবি ওয়াহেদা এক রাখাত বেতর পড়তেন তাহলে পাঁচ তসলিমাতে পাঁচ সালামে দশ রাখাত পড়তেন এক রাখাত বেতর পড়তেন হাদিসটি এমাম তিরমেজি ছাড়া সমস্ত মহাদি সেনিকারা বর্ণনা করেছেন এমাম আহমদ বুখারি মুসলিম আবুদাউদ্দ নাসাই ইবন মাজাক তাহলে এগারো রাকাত বেতর পর একটা তরি বলে দিলেন যে দুই দুই রকম রিকাত করে আর কেউ যদি মনে করে যে চার চার পড়ব সেখানে ও সে বলছেন সেটাও জায়জ ওয়াইন আহাব্বাসাল্লাহ আরবাহ সুমা আরবাহান সুম্মা সাল্লাহসান কেউ যদি মনে করে যে চার পড়ব তারপরে চার পড়ব আট হল তারপরে তিন পড়ব তাও জায়জ কারণ আয়সারি আল্লাহ তালন থেকে হাদিস বর্ণিত রয়েছে তিনি বলছেন কানান নবী ওসাজ ওসাল্লি আরবাহ নবী সাল্লা চার রাকাত সল্লা আদি করতেন ফালাতস আলহসনে হিননা অতুলে হিন এই চার রাত যে কত সুন্দর হইত আর কত দীর্ঘায়িত হইত যে তুমি জিজ্ঞাসাই করনা। তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো যেমন আমরা আরে আর বলিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতাল্লি আর বান তারপরে আবার চার রাখাত করতেন চার চার আটাস আলান হোসেন অতুল হিনা জিজ্ঞাসাই করনা যে কত সুন্দর আর কত লম্বা হইতো সুম্মাইসাল্লি সালাহান তারপর তিন রাকাত বেতর আদায় করতেন মোত্তাফোন বুখারি মুসলিমের হাদিস এই ছিল হাদিসগুলি এবং সেখান ওসাইমের কথা তারপরে বলছেন ওসার খামসি ওস ইনামু বলছেন যে আপনি এই যে রাতের সলাাদগুলি একা পড়ছেন না জামাতে পড়ছেন যদি একা একা পড়েন তাহলে একটা না পাঁচ পড়েন একটা না সাত পড়েন একটানা নয় পড়েন সমস্যা নেই কারণ আপনার ওপর কেউ আপত্তি করার আর অভিযোগ করার কেউ নেই বা কেউ ডিস্টার্ব হওয়ার নেই অল্প কিছু লোক আছে যাদেরকে আপনি মানিয়ে নিতে পারবেন বুঝিয়ে নিতে পারবেন সামলে নিতে পারবেন তাহলে দু চার জন যদি থাকে তাহলে ঠিক আছে আও জামায়াতের মাহসুরিন হাতে গনা কয়েকজন নিয়ে যদি জামা থাই তাহলে এরকম করেন ইতারুলিখ ইতারুলিখা যদি তারা মনে করে যে এইভাবে পড়বো তাহলে সবার সাথে আগেই আপনাকে ইত্তেফাক করে নিতে হবে বলে দিতে হবে যে আমরা একসাথে পাঁচ বেতর বা একসাথে সাত পড়বো একসাথে নয় পড়বো এইভাবে পড়বো তো এটা জানিয়ে দিতে হবে আমসাজিদুল আম্মা সেখানে বলছেন যদি সাধারণ জনগণের মসজিদ হয় তাহলে সেখানে যদিও যাইজ কিন্তু ফাল আউলা আলীল ইমাম এমামের জন্য বেশি উত্তম হবে সাল্লা ফিকুল্লাকেন প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরবে প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরবে বিভিন্ন কারণ এক তো অনেকে অজ্ঞ আছে জীবনেও দেখেনি এরকম এক সাথে নয়টা কাঁধবে তোর সাতটা কাঁধবে তোরা পাঁচটা কাঁধবে তোর ঝগড়া বাড়ি দেবে অথবা কত রকমের ফতোয়াবাজি করবে গিয়ে আর যদি তার না হয় তো অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে কারণ যখন সাধারণ জনগণের মসজিদে বৃদ্ধ আছে শিশু আছে নারীরা আসতে পারে অনেকের প্রয়োজন থাকতে পারে ভেবেছে যে চলো দু চার টাকা পড়েনি তারপরে কাজ আছে চলে যাবে অনেকের ডিউটি আছে তো আপনি যদি একটা না নয় টাকা শুরু করে দেন বা সাত রাগ শুরু করে দেন তো মুশকিল পড়ে যাবে সেই জন্য বলছেন যে লে লিহাল্লাহ এসব কালার নাস মানুষের জন্য কষ্টও না হয় এবং মানুষ যেন এই নামাজকে যেন আচুপ না মনে করে না যেন তার অজ্ঞতার কারণে মানুষ হক কে অস্বীকার করে দিতে পারে দুই দুই কাজ করে সালাম ফিরলে এটা সহজও দুই জগ সালাম ফিরলো তারপরে একটু বিরতি ফেললো জি নবী এ কারিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ হাদিস মর্মে বলা যেতে পারে বলছেন নাস যে কোনো মানুষ যদি জনগণের এমামতি করে তাহলে সে যেন সং কাজকর্ম প্রয়োজন রয়েছে অফিল অন্য সাল্লাহাদাই যখন সাল্লাহ তাদের করবে তুমি কায়াসা যেমন ইচ্ছা তেমন পড়ো সারা রাত তুমি পড়তে থাকো না কেন লম্বা করে পড়তে থাকো একটা তুমি নয় রাখাত পড়তে থাকো কোন অসুবিধা নেই এক সাথে সাত ডাকাত আর নয় রেখাত ভেতর পড়েননি বরং দুই দুই দুই দুই করে পড়েছেন আর সালাম ফিরেছেন ওয়াহাদা একা যখন পড়তেন তখন এইরকম বিভিন্ন রকম ভাবে পড়তেন সাত নয় রাখাত বা পাঁচ পাঁচ নম্বরে এখন আলোচনা করব এই রমজান মাসের তারা ফজিলত রয়েছে আর এর জন্য উৎসাহিত করেছেন এটা হচ্ছে নেক লোকদের উত্তম চরিত্র রাতের সালাতামের একটি হাদিস এখানে শোনাই যেটি প্রসিদ্ধ হাদিস রমজান মাসের বিশেষ করে তারাউ কেয়াম সম্পর্কে এবং আল্লাহ নে আশায় আল্লাহমা তিন তার অতীতের গুনাগুলি ক্ষমা করে দেওয়া হবে বোহারি মুসলিমের আর এই রমজান মাসের কেয়াম সারা রাত পড়া যেতে পারে রাতের যে কোনো অংশে পড়া যেতে পারে আর আপনি মধ্য রাতেও পড়তে পারেন কোনো অসুবিধা যখন আপনার সুবিধা হয় এটার জন্য আগ্রহী হওয়া উচিত এবং এতে আল্লাহর কাছে নেকির আশা রাখা উচিত হঠাৎ করে চলে যাবে আর হয়তো তোমার জীবনে ফিরে না আসতে পারে তারপরে সাইখান রহমতুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছে যেটা আমি বহুবার আলোচনা করেছি যে তারাবি কে তারাবি কেন বলে বা এ রাতের সলাৎকে তার রে আমাদের মতন্টা আধা ঘন্টায় সারতেন না বরং অত্যন্ত দীর্ঘায়িত করতেন ইতিহাজিদ্দান অনেক বেশি লম্বা করতেন লম্বা যখন করতেন ফাঁকুর আর বা আরাকাতেন চার রাকাত পড়া হলে মানুষরা ক্লান্ত হয়ে যেত ইস্তারাহু কালিল তখন কিছুটা তারা রেস্ট নিতেন বা বিরতি দিতেন নিজের বিরতি নিতেন হ্যাঁ ইমাম বিরতি নিতেন এবং বিরতি দিতেন আর এ তারাউ তরু হাতনের বহু বচন তরি হাতুন মানে বিরতি দান করা বা নিজেকে আরাম দেওয়া বা অন্যকে আরাম দেওয়া এই জন্য তারাবির সালাতকে হয় ৬ নম্বরে যে বিষয়টি শেখ হাসিন্তাল আলোচনা করেছেন সেটা হচ্ছে যে এই তারাবি জামাত সহকারে আদায় করা নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে জেনে রাখা ভালো যে তিনি মসজিদে তারাবির সালাত আদায় করেছেন প্রথম দিকে করেছেন সান্নাল জামাত সলাতিফের মসজিদে মসজিদের তারাবির সালাদ আদায় করেছেন কিন্তু তিন দিন মাত্র আদায় করেছেন তারপরে ছেড়ে দেশে তারপরে ছেড়ে দিয়েছিলেন কেন ছেড়েছিলেন তার আশঙ্কা হয়েছিল যে উম্মতের ওপর এই তারাবীর সলাদকে আল্লাহ পছন্দ করে ফরজ না করে দেন এত আল্লাহকে ভালো লেগেছে এই সলাত বান্দা রাতের সলাাদ যে হতে পারে ফরজ হয়ে যেতে পারে তাই তিনি আর নিজেই পড়েছেন। তাই সহিমিস বর্ণিত তিনি বলছেন এক রাত মসজিদ এ সলা করলেন্লা বলাহ না নাসুন। বেশ কিছু লোকও তার পিছনে মোক্তিহে সলাত আদে করলেন এই তারা বীর সলাৎ বা রমাদান। রমজানের ক্যামের সালাত একই সালাদ সোম্মা সাল্লামিনাল কাবে আর তারপরে আগামী দিনেও পড়লেন আর একটি দিন হ্যাঁ দ্বিতীয় দিন পড়লেন লোকজন জানা জানি হয়ে গেল লোকজন সংখ্যা বেশি হয়ে গেল সোম্মা জিতমা মিনাল েভিয়া তারপরে তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে তাহলে হাদিসে সন্দেহ হয়েছে রসুল্লা তিন রাত পড়ার পরে চতুর্থ রাতে যখন বের হইলেন না আর লোকেরা অনেক বেশি এসে গেছিল নাকি সেটা তৃতীয় রাত ছিল তবে নবীল তিন দিন পড়েছেন এটা অন্য হাদিস রয়েছে যখন চতুর্থ রাত ছিল বা তৃতীয় রাত ছিল ফালামিয়া খরচ এলাই রসুল্লাহ সাল্লাম রসুরল্লাহাম অপেক্ষা করছিলেন সাহেব এখানে বড় ওই ভিড় ভাড় করে মসজিদ ভর্তি হয়ে গেছে কিন্তু নবী সাল্লাম বাসা থেকে হুজরা শরীফ থেকে বের হলেন না ফলাম আসবাহ যখন ফজরের সালাতের সময় হলো কালা বললেন ফজর কদর আইতুল্লাজি সনাতুম আমি তোমাদের আচার আচরণ দেখেছি রাতে তোমরা মসজিদে ভিড় বাড় করে একবার মসজিদ ভরপুর করে দিয়েছিলে ফলাম ইয়ামনা আন মিনাল খুরুজে ইলাইকুম ইল্লা কন বাধা ছিল না আমি অসুস্থ ছিলাম নাচতে পারতাম কিন্তু আমি ভয় পেলাম যে আন্তা আলাই তোমাদের ওপর এই সলাদ ফরজ না করে দেওয়া হয় এটা কখন ছিল এটা রমজানের ঘটনা ছিল। কোন এক রমজানের ঘটনা ছিল এই রকমই আবুদা রাজি আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত তিনি বলছেন সুমনা মা নবী সাল আলিয়াসম নবী সালের সাথে আমরা শেয়াম পরণ করলাম ফালাম ইয়কুম বেনাহাত আমাদের নিয়ে তিনি তারাবি পড়লেন না বা কেয়ামের পড়লেন না গোটা মাস মাসের যখন সাত দিন বাকি তার মানে রমজান। রাত। তখন আমাদের নিয়ে কেয়াম করলেন না তারাবি হাত জাহাবাস্লা এক তৃতীয় রাত পর্যন্ত তাহলে রাতের তিন ভাগের এক ভাগ পড়লেন এটা হচ্ছে সর্বনিম্ন সলাত নবী সাল্লা সাল্লামের সোলসুল্লাহ আর মধ্যম হচ্ছে অর্ধেক রাত আর সবচেয়ে বেশি হচ্ছে আবার বের হলেন আর আমাদের নিয়ে তারা সলাত করলেন হাত্তা অর্ধেক রাত পার হয়ে গেল ফকুলনা তারপর আমরা বললাম ইয়া রসুল্লা আর যে বাকি অর্ধেকটা রাত আছে এটাও যদি আমাদেরকে দিতেন লম্বা করি তো আরো ভালো হইতো সেই সময় বলেছিলেন বা কিছু সময় যদি এমামের সাথে পড়ো হ্যা তাইফ এমামের আহ শেষ করা পর্যন্ত এমামের তরাবি শেষ করা পর্যন্ত এমামের সলাতের সমাপ্তি পর্যন্ত লাইলা। কোন ব্যক্তি যদি সেটা যতক্ষণ হোক না কেন তার জন্য সারা রাতের কেয়ামের সওয়াব লিখা হবে হাদিস সোনানের কিতাব আদিতে রয়েছে এবং হাদিসের সনদ সাহিব এখন আলোচনার আর একটি বিষয় হচ্ছে যে তারা সংখ্যা কত এই নিয়ে আলোচনা রয়েছে আলহামদুলিল্লাহ সেটা আজকে পেশ করি যেহেতু ধারাবাহিক তার কে তার থেকে দাস চলছে বলছেন আসছে ফি আদাদ রাকাতির তারাবের তারাভির রাকাত সংখ্যা সম্পর্কে আর বেতন নিয়ে ফাকিলা সালাফেদের যুগে আমল রয়েছে যে কোনোটাই আপনি করতে পারেন কিন্তু টাকে ধরে নেবেন আর দাবি করবেন যে এটি রসুল উল্লাহ আসালামের এটা ভুল রসুল্লাহ সালামের সন্ন্যত বলাটা ভুল নেই রসুল্লাহ যদি কোয়ান্টিটির সন্ন্যত ধরেন माणे स्न धरेंगारी कलिटी सन्नदा कम पक्षी अंशाम जो समय से रत तृतीय अंश ये तीन रकम एक रकम जो पढ़ें कम पक्षे चार घंटा छय घंटा सात घंटा आठ घंटा जो पढ़ें धरा जाए सत्य মতগুলি তিনি উল্লেখ করে বলছেন ওয়ার জাহিল যতগুলি উক্তি রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য উক্তি হচ্ছে এবং বলিষ্ঠ যুক্তি উক্তি হচ্ছে মত হচ্ছে যে সেটা হচ্ছে আশারাত অথবা তেরো রাখাত এগারো পড়েন অথবা তেরো পড়েন দলিল দলিল হচ্ছে সহি হান সহিখারি মুসলিম হাদিস মা এসে বর্ণিত আর না হাস তাকে জিজ্ঞাসা করা হলো কেউ জিজ্ঞাসা করলেন আলাহেদা আশার কাতান রমজানে হোক আর অন্য কোন মাসে হোক এগারো রাকাতের বেশি পড়তেন না এটাই ছিল তার অধিকাংশ আমল আল্হেদা আশারাতান कड़े कसुस्थले शरीर खराब पड़े तो रमजान एगार ना स्पष्ट हदीज नबी सल अल्लाम सम्पर्के घर मानस सब चाहे प्रियतम मानूष मम आऊदी अल्लाह अनहार्पष बर्णना আশারাকাত আব্দুল আব্বাস বলছেন নবিসামের সালাহ ছিল রাতের তেরো আকাত এই দুটি হাদিস আমরা সামনে রাখলে এগারো অথবা তেরো এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত আর মাত্তা মালিক রয়েছে এই দুই ইমাম কে তার নির্দেশ দিলেন কে জামাত এগারো যে সব ওলামারা আমাদের দেশে বলে যে বিশ রাকাত হচ্ছে খলিফার সন্ন্যত এটি মিথ্যা কথা না হ্যাঁ এটি ভুয়া কথা নয় স্পষ্ট কথা শুনে রাখেন এবং কারো সন্দেহটি সবচেয়ে সহি সালাফেস এই সলাহটিকে এগারো রাখাত হাজিদ্দান অনেক লম্বা করে পড়তেন অনেক লম্বা করে তারা পড়তেন যে বিবরণ এখানে সেইখানে সহমতোল্লাহ আলী দিয়েছেন সময় স্বল্পতার জন্য আর বিস্তারিত আলোচনা করলাম না তবে কমপক্ষে সাথে ধীরে খুশুর সাথে প্রশান্তির সাথে সাথে ইত্যাদি সবগুলি আদায় করবে আল্লাহ যেন তৌফিক দান করেন আর তাড়াহা করে তারা আদায় পড়বে না বা অন্য কোনো সালাদ পড়বে না না হলে কবুল হবে না আট নম্বরে যে পয়েন্টটি রয়েছে সংক্ষেপে সেটা হচ্ছে তারাবীর সলাতকে সুন্নত মনে করে কেউ অবহেলা করবেন না হতভাঙ্গা ওই ব্যক্তি যে ব্যক্তি তারাবীরে দিবে আর বিশেষ করে মসজিদে যেহেতু এরকম হতভাগা হবেন না ফরজের পরে সবচেয়ে উত্তম সলাৎ হচ্ছে এই তারাবীর সলাহযুদের এই কিয়াম কেয়াম রান আর বিশেষ করে সেটা রমজানের খেয়াম অন্য মাসের কেয়াম নয় তাহাজুদের নয় এই রমজান মাসের কেয়াম महा पुरस्कार हासिले चेस्टा करबुल कर आलमी जान तौफिक दान कर ले चारा पो टेबा बराम साथर सह आदाय करें नये नम्बर जो विषय से तारलाते महिला मस्जिद अहेज जी शेखीजा मसाजिद नरी आंदोलन कर मिशिल कर दिए अपने पीड़ित मरीद बना महिला अपना जलसा महफिले हाजिर कर महिला আর কত কি চিল্লাই পাঠাচ্ছেন মহিলাদেরকে সেগুলিতে হয় না আর হয়ে যায় সব সাহবাইকার আল্লাহ যেন এসব গুমরা আলেম সমাজকে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন নবী কারিম সাল্লি সাল্লামের উক্তি হচ্ছে এর দলিল বলছেন তিনি লাউ এমা আল্লাহ হেমা আল্লাহ जी आल्लर बान्डर दासी आल्लादे बाधा दिवना हे बाबा बाधा दिवा हे भाईरा बन दे के बाधा दिओना हे स्वामी स्त्री जे चाय तीन अभिभावक के सम्बोधन हे तुमरा आल्ला बान्दी के मस्जिद जेते आल्ला मस्जिदे बाधा दिओना যুগের আমল ছিল যে মহিলারা পর্দার সাথে আর সুগন্ধি না লাগিয়ে তারা সাধারণ পোশাকে পর্দার সাথে ঢিলা ঢালা পোশাকে মসজিদে হাজির হইতো বিশেষ করে তারাবীর সালাতে বেহায়া বে পর্দায় আসে শাড়ি ব্লাউজ পরে চলে আসলো সালওয়ার কামিজ পরে চলে আসলো ওড়না পরে চলে আসলো এরকম না হয় আতর সুগন্ধি লাগিয়ে চলে না না এরকম না হয় আর রাস্তাঘাটে চানা করে মসজিদ এসে চানা করে আর জিনত প্রকাশ না করে সে জিনত কাপড়ের জিনত হোক অথবা অলংকার অন্য অলংকার হোক গয়নার জিনত হোক কোন দশ নম্বরে যে পয়েন্টটি সেখানে মাহমুদ আলহ তার কিতাব উল্লেখ করেছেন আর এটা দিয়ে আলোচনা শেষ করব সেটা হচ্ছে যে মহিলারা যখন মসজিদে আসবে যদি আসে তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখবে पेने दु सामने जानो मत ना पुरुष दिखे मस्जिद सामने दिखे लगा महिला कतारेष भागे नबी करीम सल्लामी मर्मे सल्ला रही है खैर खैर सफुफिर रिजाले औ्लोह शर्रोह आखिरोहा खैरो निसाइ आ खेरो अश्रुह मुस्लिम कतारोह शेष दिखर कतार कारण नारे महिला कताराची हो जा सब चाहते उत्कृष्ट कतार नारी आखिर शेष दिखर कतार जत पेन दिखे पड़े महिला असार सब चाहे खराब कतार पर्दार आड़े थक महिला महिला नजरे आस महिला आवाज़ आस मस्जिदे सलाद आदाय महिला जो सलाद शेष हो जाए তখন বিলম্ব করবে না। যদি কোনো ওজোর না থাকে এটি ছিল সাহাবিয়া সন্ন্যত রাজনা তারা কি করতেন কাননী সাল্লামা নবী সাল যখন সালাম ফিরতেন কামান মহিলারা তখনই তারা মসজিদ থেকে বেরিয়ে যেতেন হিনা হলে রসরুল্লাহ বসে থাকতেন নিজ জায়গায় মসজিদ থেকে বের হওয়ার আগে যাতে করে মহিলারা বেরিয়ে চলে যায় আর রসর যতক্ষণ পর্যন্ত না বেরোবেন না দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত কোনো সাহাবিও দাঁড়াবে না এটি ছিল তাদের আদব এই আদবটাও মুক্তিদের খেয়াল রাখা উচিত এই কথাই সেখানে হোসাই বলে শেষ করছেন না রা আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যে এটা এই জন্যই করতেন সুরুল্লাহ সাল্লাম যে কিছুক্ষণ বসে থাকতেন